হরি কৃষ্ণ আমাকে বাংলা তো বলেনি যদি কিছু ভুল ত্রুটি পড়বে তো আপনারা সকালে বৈষ্ণব হয়ে নিজের গুণে আমাকে মার্জনা করবেন দয়া করে এইখ সিংহপুর সিংহাপুর মানে বৈদিক নাম না সিংহপুরের মধ্যে প্রবাদ আছে যে এই যেখানে বেঙ্গালি সেখানে কালীবাড়ি যেখানে লোক আছে সেখানে বেঙ্গালিও আছে এবং কিছু লোক সেই সেইভাবে বলে না ওই যেখানে বেঙ্গালি সেখানে কিন্তু আমরা এই আমরা যেখানে বেঙ্গালি সেখানে হরি কীর্তন হল হরি কীর্তন হচ্ছে সিঙ্গাপুর নাগরের মধ্যে কীর্তন হচ্ছে শ্রবণ হয় সেলফোন বাজানো হয় যার কোন সম্বন্ধ নেই ভক্তি সহিতে আপনারা নিজে গুণে দয়া করে আপনার প্রাণ প্রিয় সেলফোন বন্ধ করুন তো আমাদের ভক্তি কথা বলতে হবে না আমি কি বলবো ভক্তি কথা না এক শব্দ আছে ভক্তি ভক্তি আছে ভক্তি ভক্তি কি আছে ভক্তি মানে ইন্দ্রিয় সুখ জড় ষয়ালাদা আছে না আপনারা সকালে এখানে আসেন ভক্তি করার জন্য কীর্তন করার জন্য তা থেকে আপনারা কি আশা করেন এ থেকে কি হবে আনন্দ আনন্দ হবে নাকি ভক্তি মানে আনন্দ সেটা কি রকম আনন্দ সেটা কি আনন্দ নাকি আত্মা আনন্দ তো আমরা যদি প্রকৃত পক্ষে পুরো ভাবে সেই ভক্তি সুখ ছাড়তে হবে রূপ গোস্বামী রূপ গোস্বামী কে কেই আছেন রূপ গো স্বামী সবাই জানেন কেউ আছে ওই যশ থেকে রূপ সনাতন স্মৃতি চেষ্টা আছে না রূপ এবং সনাতনের এবং জীবন পূর্বপুরুষদের স্থান সেটা ফতেহাবাদ যশোরের মধ্যে তো আমাদের সম্প্রদায় হচ্ছে কি গৌরীয় সম্প্রদায় আমরা রূপানুগা আপনারা সবাই শুনেছেন এই শব্দ রূপানুগা রূপানুগম মানে আমরা রূপ গোস্বামী অনুগামী সেই জন্য আমাদের আমাদের সম্প্রদায় হচ্ছে রূপানুগ সম্প্রদায় তো এই সম্প্রদায় প্রতিষ্ঠা কে চৈতন্য মহাপ্রভু আসলে গৌরীয় সম্প্রদায় সনাতন আছে তো সনাতন ধর্ম সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই সম্প্রদায় ঠিক মতো প্রথিষ্ঠ হন না ইনি হচ্ছেন এই সম্প্রদায় প্রবর্ধক কারণ সনাতন বস্তু ভগবান এবং ভক্তি সনাতন বস্তু সনাতন বিশ্ব সংকীর প্রবর্ধক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্থন যজ্ঞ যে ভজ সেই ধন্য প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য এবং তার মুখ্য অনুগামী হলেন শ্রীরূপ কারণ সেইখানে মহাপ্রভু নিজেই কোন গ্রন্থ রচনা করেন না রূপ এবং সনাতন বিশেষ করে এই দুই ভক্ত মহাজন মহাজন মহা আচার্যকে উপদেশ দিলেন যাতে এই দুই ভক্ত রূপ সনাতন এবং সরস্বর রূপ সনাতন ভট্টরনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘনা এই সকলে এই গ্রন্থ রচনা করেছে যাতে আমরা আজ পর্যন্ত তাদের গ্রন্থ পাঠ করা থেকে ভক্তি সম্বন্ধে জ্ঞান এবং মার্গদর্শন লাভ করতে পারে। তো তাদের মধ্যে মুখ্য প্রধান হলেন শ্রী রূপ তো রূপ গোস্বামী ভক্তি সুখ এর সম্বন্ধে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ উপসৃত যেখ সভ্যুদ ভক্তি এই শব্দ অর্থ আমি এই মাত্র বলছি মানে মনে ইন্দ্রুক ভাষণ বাসনা এবং ভোগ কর এবং ইন্দ্রিয়ার পরে ইচ্ছা সেটা এবং মুক্তি ভুক্তি অর্থাৎ ইন্দ্রিয়ার পরে আমরা যদি নিরশ হয়ে যায় যে আমি খুব প্রয়ত্ন করেছি জন্য কিন্তু সুখ তো পাইনি জন্য আমি ধ্যান করব, যোগী বনাবো যোগী হয়ে আমি মুক্ত হয়ে যাব। তো রূপ স্বামী ভক্তি এবং মুক্তি স্পৃহা স্পৃহ মানে আসা ইচ্ছা এই উভয় সম্বন্ধে বলেছেন যে এই দুই তো আবাদ পিসাচি হৃদে এই যখন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে ইন্দ্রিয় ভোগ বাসনা থাকে এবং মুক্তির জন্য আশা থাকে মানে পর্যন্ত আমরা সবাই বুঝেন তাবত সংস্কৃত শব্দ বাংলা পর্যন্ত সাধারণ বাংলা আমরা থকন পর্যন্ত ভক্তি সুখ ভক্তি সুখ স্থামভ্যুদয়ে ভেত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 ভোগ বাসনা মুক্তি বাসনা দুইটা ফিসাচে মত পিসাচি কি করে আমাদের কি কল্যাণ করে পিসাচি না ভগবতের এই বড় পিসা চেয়ে বর্ণনা আছে কে কৃষ্ণলীলায় পিসাচি কেউ বলতে পারেন না পুতনা পুতনা পুতনা রাখে পিসাচি পিসাচির মত রাখে খুব সুন্দরী নারীর মত কৃষ্ণের কাছে এসেছে কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল আদমাস কৃষ্ণ আমাদের ধন্য শত্রু এই কৃষ্ণ আমি বধ করব খুব সুন্দর ফরম সুন্দরী ছিল কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল কৃষ্ণকে বধ করো শুনেছ ভয় লাগে কৃষ্ণ কৃষ্ণকে বধ কি চিন্তা আমরা আমরা সকলে এসেছি কি জন্য কৃষ্ণের পূজা করো কৃষ্ণ কীর্তন কৃষ্ণ কৃষ্ণা আমাদের প্রেমে ঠাকুর এবং ভূতেনা এসেছে কৃষ্ণাকে হত্যা করার জন্য তো ভূতেনের শব্দ বললে আমরা ভয়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 উদ্দেশ্য হয় ইন্দ্রিয় সুখ তো আমরা কি আমরা ভক্তি করেছে ও আমাকে ওই শিশু দাও আমি আমার স্তন থেকে আমি দুধ পান তো ভক্তি যেই মন করেছে কিন্তু তাদের উদ্দেশ্য ভক্তি ছিল না তাদের উদ্দেশ্য ছিল একদম বিপরীত আমরা যদি ভক্তি করি কিন্তু হৃদয়ের মধ্যে ভোগ আমরা তাহলে আমরা কি রূপ গোস্বামীর মত সৌদা মাতার মত না পুতনার মত আমরা যশৌদা মাতা তার চরণ পূজা আমরা করতে চাই কৃষ্ণের চরণ পুজো করে থেকে আরো অনেক ভালো হবে সকালে মায়ের ভক্ত সকালে মধ্যে আমি যাই অনেকদিন আগে আমি বাংলা এসেছিলাম তো সকালে ওয়ালে তের মধ্যে এই নিজের Maya ফটো আছে এখন পর্যন্ত নাকি তো সকালে মায়া ভক্ত ভালো সকালে মা কালী মা না যশোদা মাথা যশোদা মাথা ভক্ত হতে চাই কৃষ্ণ কত বড় আছে কৃষ্ণ আমরা কত ছোট আছি আমরা কি করে আমরা কৃষ্ণের কাছে যেতে পারি মা ও মা আমি যদি মা মা বলি তো মা আমাদের কথা শুনবে আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলি তো কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে আছে কিন্তু কৃষ্ণ আমাদের কথা শুনে না যদি আমরা ডাক করি কৃষ্ণকে ডাক আমাকে ঠাকা ডাও আমাকে সুন্দরী শ্রু দাও ধানম জনম সুন্দরী এই সকলের জন্য আমরা কৃষ্ণকে ডাকি তো কৃষ্ণ কৃষ্ণ এইসব শুনতে চায় না কিন্তু আমার আমার যদি মা ডাকে মা মা তো মা আমাদের কথা শুনে তো কি মা আমাদের ডাকতে হবে নিজে মা ডাকলে তো ভালো হবে মা যদি কৃষ্ণ ভক্তি করে না তো মানা তো পুতানা না সে তো আমরা যদি আমার মা আমরা যদি তো কালী মা আসবে এবং আমাদের কি দেবে আমরা যদি যশোদা মা ডাকবে সে আমাদের দিক কি দেবে কৃষ্ণ তো কৃষ্ণে কৃষ্ণ কি করে আমরা আমাদের আদি মাথা পিতা আবার আমাদের সনাতন সম্বন্ধ পুনঃস্থাপন করতে পারি গুরু দ্বারা বহু জন্মে সবে কৃষ্ণ গুরু সকল সকলে আমরা আগে আমি যখন বিড়াল ছিলাম তখন মাতা পিতা ছিল সেই রকম আমি যখন কুকুর ছিলাম সেই সময়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 তো এই দুর্ভ মানার জন্ম ফেয়ে দর্শন করাতে পারবে কে আছে গুরু গুরু কে অনেকে মনে করে যে গুরু হচ্ছে একজন যেই।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 ভগবত গীতা তো কি আছে আত্মা এবং কি আছে জড় আপনারা সকালে কি তো ভগবান কৃষ্ণের প্রথম শিক্ষা আছে যে আপনারা বেঙ্গালী নন কেউ বেঙ্গালী না অ অবেঙ্গালী না আমরা এই শরীর কি আমরা শরীর তো নাই শরীরে জন্ম ছিল এবং মৃত্যু হবে তো আগামী জন্মে যদি ভারতে হবে তো আপনারা মনে করবে আমি থামেলি ওয়ান আপনারা বাংলায় তো বলবেনা আপনার থামেল ভাষায় বলবেন জন্মগ্রহণ করেন আইসে সোচেনে আমি বল ভারত মাত্র কী ও যদি আপনারা ইংলেন্ড জন্ম গ্রহণ ঘর মেয়ে থ্যাংক ইউ আই এম এন ইংলিশ মান আই এম যদি আপনি খুকরে গরবে জন্ম করবেন তাহলে আপনি কি বলবেন কিন্তু আপনারা খোকোর জন্ম না কারণ আপনার সকলে ভক্ত আসলে আমাদের উদ্দেশ্য আছে খুক হতে। হতো কেউ যদি জিজ্ঞেস করেন তো ভক্তি করার থেকে আপনারা কি চানী ইচ্ছা আছে তো আপনি উত্তর দিতে পারেন যে এই আগামী জন্মে আমি খুখো হতে চান কি রকম খোখোর বৈষ্ণব ঠাকুর তোমার খুখ তো লোকের বুঝতে পারবেনা আমরা এইসব এই জব আমরা করি আমরা খুব ভরে উঠি অনেক নিয়ম আমরা পালন করি এই সকল আমরা কি জন্ম করি যাতে আমরা খোখো হতে পারি কিন্তু আমরা কৃষ্ণে খো খো হতে চাই বৈষ্ণবে খো হতে চাই কৃষ্ণে খো ক না ওই বড় বড় বিলিয়নের ট্রিলিয়নের বড় টাকা পয়সা বল হাওয়া থাকে কৃষ্ণের কুকুরে সেই সেই পদ অনেক ভালো আছে সেটা বৈষ্ণব বেচার সেটা আমাদের বিচার আমরা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রণী হতে চাই না আমরা জগতে হিসাবে কোন বড় মানুষ হতে চায় বৈষ্ণব দর্শন হচ্ছে আমরা কিভাবে ছোট হতে পারুদাস অনুদাস দাসনু অনুদাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস সেটা আমরা হতে চাই আমরা বড় হরতে পারে না আমি বড় হব এইরকম বিছা যে মূর্খের বিছা আমরা বড় হততে পারে না কারণ কৃষ্ণ হচ্ছেন বড় এবং আমরা জীব আমরা কি বংশ জীবলো কে জীব ভূত স্নাত কৃষ্ণ হচেন মহান আগুনে মত এবং আমরা ক্ষুদ্র সুলিঙ্গের মত সেটা আমাদের মূল অবস্থা জীবেশরূপ হয় কৃষ্ণের নিত্যতা কৃষ্ণের যথ শক্তি ভেদাভেদ প্রকাশ আমাদের চেষ্টা এই আমরা ধন চাই না জন চাই না সুন্দরী চাই না আমরা জড় জগতের মধ্যে সাধারণ লোকে মনে করে বলো সেই সকাল আমরা চাই না আমরা শুধু কৃষ্ণে ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত চর রজ মষ্টকে সেটা আমাদের ইচ্ছা তো আমরা ধন ছাই কিরকম ধন খ্রিস্টন আমরা জন কি রকম জন আমরা ভক্ত সংজ্ঞা করতে চাই তাঁদের চরণ শৈলী ভক্ত সনীবাস জনমে জনমে হয় এই অঙ্গ আমরা সুন্দরী চায়। আমরা রাধা সুন্দরী চরণ সেবকে সেবকে সে বকে এই জড়ের মধ্যে আমরা কিছুই চাই না শুধুমাত্র এই ছয় এই সুযোগ কৃষ্ণ ভক্তি করতে তো সেই সুযোগ দিয়েছিলেন শিল প্রভুপাল যেহেতু আপনারা বাংলাদেশি হিন্দু পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের সংস্কৃতি সেই আছে সেই রকম আছে সংকীর্তন সেলফোন গানা না সেটা আপনাদের পূর্বপুরুষের সংস্কৃতি না সেটা নতুন তো গর্ণিতাই রাধা কৃষ্ণ বৈষ্ণব সেবা সংকীর্তন সেটা আপনাদের সংস্কৃতি নাকি তো আমি গেলাম উনিশশো উনাশি সাল খ্রিস্টাব্দে তো সময় এই সংস্কৃতি ছিল কিন্তু ঠিক মতো পালন করত কেউ জানলেন সেই সময় বাংলাদেশের মধ্যে সারা দেশ ভ্রমণ করত এবং একজন নিরামিষ আসি প্রায় ছিল কেউ বুঝলেন না যে কৃষ্ণ ভক্তি করার জন্য কিছু নিয়ম পালন করতেন কেউ জানে না গুরু তো মাছ খুব ভালো লাগে মাছ খাওয়া গুরু মানে গুরু হচ্ছে যাদের ফেট সবচেয়ে বড় বড় হয় মাছ খাওয়াতে বিশেষ কারণ ছোট লোক তো শুধু বা এবং ডাল খায় কিন্তু বড় লোক তো মাছ বেশির খায় কিন্তু এখন কন শিলপ্রভুপাতে প্রচারে প্রচেষ্টায় এখন কন বাংলাদেশে অনেকে কমপ্কেই সবাই জানেন বুঝেন যে কৃষ্ণ ভক্তি করতেই কিছু নিয়ম পালন করতে হবে আমরা ভৌতিক ভোগ বিষয় এবং ভক্ত এক সাথে আমরা হতে পারেন তো কমপক্ষে লোকেরা জানেন সবাই জানেন না এই কম সবাই পালন করে না কিন্তু সবাই জানেন তো এই কম পর্যন্ত এইসব লোকনাথ রাম ঠাকুর এইসব চলছে কিন্তু লোকেরা জানেন যে আসল পথ আছে সেটা কি আছে। আগে তো লোকেরা জানতেন না গত বছরে আমি নার্সিং দিতে গেলাম অনেক বছর পরে আমরা প্রথমে গেলে সেই সময় ত্রিশ ত্রিশ বছর আগে সেই বক তো সেই সময় সকল শহরে মধ্যে তো এই নিরামিষ আসি ছিল তো প্রায় জনসংখ্যার মধ্যে প্রায় আধা তো হিন্দু কিন্তু নিরামিষ আসি ছিল কেউ জানে না বুঝলে না যে ঠিকমতো মতো ধর্ম পালন করার জন্যে আমাদের আহারের নিয়ম শৃঙ্খলা রক্ত হবে কেতু জানে না বুঝলেন তো সেই সকল প্রভুপাতে অবদান শিল প্রভুপাত যদি পাশ্চাত্য দেশ যায়নি তো কিভাবে এই গণ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণী পৃথিবী আছে যত নাগরিক কিভাবে বাংলাদেশে যে সেই দেশ যার মধ্যে চৈতন্য মাহাপ্রভু এবং তার সব পার্ষদগণ নিজেই কেতন করে করেছে কিভাবে শুদ্ধ ভক্তি আধুনিক যুগে সম্ভব হত না যদি শিল প্রভুপাদকভাবে আমেরিকায় গিয়েছে আমেরিকা গিয়ে প্রভুবাদ পৃথিবীর মধ্যে ভক্তি সংস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রবাদের সাথে কি ছিল চল্লিশ টাকা আরো কি কত লোকজন সাথে গেছেন না কিন্তু অনেকজন গেছে। প্রভুপাদের সাথে গুরু ভক্তি শ্রী রামশোর ঠাকুর ওই সকল বৈষ্ণব পরম্পরার আচার্যগণ সাথে গেছে। ভগবান কৃষ্ণ স্বয়ং গেছেন স্বয়ং সেই জন্য প্রভুপাদ আমেরিকা লোকে কৃষ্ণকেই দিতে পারছেন যদি কৃষ্ণ সাথে না তো কি ভাবে শিল প্রেই দিয়েছেন যেখানে যেখানে ভক্তরা যাই সেখানে সেখানে খ্রিস্ট যান তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন তো আমরা সকালে শিলপ্র জন্যে আমাদের নিজেই করভাবে ওইসব ভক্তি নিয়ম পালন করতে হবে এবং অনদয়া প্রচার করতে হবে যে এই পথ। এই ভক্তিপদ এই বৈষ্ণব ধর্ম এই হচ্ছে আসব ধর্ম যা আছে পৃথিবীতে যত কিছু ধর্ম নাম ছলে ভগবত কহে তাহা পরিপূর্ণ ছাত আমাদের অনদেব পালন করান এবং এইভাবে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে হরে কৃষ্ণ এই আর কিছু বেশি বলব না ঠিক আছে তো আমি শেষ আবা কাউকে পরিশ্রম করতে হবে না বিফলে সেবিনু কৃপল সেইজন্য স্মরণ বন্ধন আত্ম গোবিন্দ দাস অভিলাশ কিছু কাউকে পরিশ্রম করতে আমার আবার কি আমি কি করে এই পর্যন্ত আসিনি প্রভাদে কৃপায় আমি চেষ্টা করছি সেই পথে উঠে কিন্তু ঠিক মতো আমি তাপি ছেল হারি না আমি তো কিছুই জানলাম না শিলপ্রে শিল প্রে প্রথম মিলান আমি তাদের এক পুস্তকের মাধ্যমে ফেয়েছি কৃষ্ণ নামক আমি ভোগ কৃষ্ণ নামক বুঝতে পারিনি কিন্তু ভালো লাগেছি তো ভাবছিলাম যে এই বইয়ের মধ্যে বর্ণনা আছে ভক্তি সম্বন্ধে যদি আজ কিছু লোক যা এইসব পালন করি তাহলে তাদের সাথে আমি থাকতে চাই খুব সন্দেহ করেছি যে সেই রকম লোক এই পৃথিবীর আমি করেছি চাইছি সব পালন করা কিন্তু বুঝতে পেরেছি যে নিজে মার্গ দর্শনে মেনে আমি কিছু করতে পারবো না তো আমি আমি বুঝতে পেরেছি যে এই ধর্ম হচ্ছে সর্বোৎকৃষ্ট শুদ্ধ ধর্ম কিন্তু আছে তবু আমি কৃষ্ণ মন্দিরে গেছি দেখতে এবং দেখেছি যে সব ভক্ত তো শুদ্ধ ভাবে জীবন অর্পণ করেছেন কৃষ্ণের সেইভাবে প্রথমে আমি প্রায় বই পড়েছি তারপরে আমি মন্দির গিয়েছি প্রায় শিষ্য দেয়া সঙ্গেছি এইভাবে সংক্ষেপে আমি খুকর ছিলাম খোখোয় মেও ছিল এই আমি আমি বৈষ্ণবের খোখো হত্যাচার